মানবতা সমাধান আহ্লাহ আল্লাহ অ محمدن رسول الله محمدن رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله दूरों का सकल श्रोता और दर्शक भाई बोन जरा विश्वर विभिन्न स्थान नियमित आयोजनभोग उदग्री आज सकल के, के आंतरिक सलम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता अपन सामने ईमान भंगे कारणसमूह उल्लेख कर ইমানের পতনকারী ইমান বিনষ্টকারী বিষয়গুলো আমরা বিগত পর্বে উল্লেখ করেছিলাম শিরিক ফেলে এবাদা এবাদাতের ভিতরে সিরিক করলে ইমান নষ্ট হয়ে যায় আজকে এ দুই নম্বর কারণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইমান ভঙ্গের দুই নম্বর কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মধ্যস্থতা মধ্যস্থতাকারী হিসাবে গ্রহণ করা আজকের বিজ্ঞ আলোচকমণ্ডলী যারা এই বিষয়টি আলোকপাত করার জন্য আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে এসেছেন হাফেজ এবি এম হেজবুল্লাহ এবং এসেছেন শেখ আকরামুজামান বিন আব্দালাম আল মাদানি এবং আরো রয়েছেন শেখ মাহমুদুল হাসান এবং রয়েছেন জাহাঙ্গীর দর্শক শ্রোতা তাহলে আসুন ইমান ভঙ্গের দুই নম্বর কারণটি আমরা জেনে নেই আর তা হল আল্লাহ ও বান্দার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাউকে গ্রহণ করা আমরা শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালামের কাছে যাচ্ছি প্রথমে আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লা আলিহি ও ইসলাম ভঙ্গের বা ইমান বিলুপ্তির যে কারণগুলো বলা হয়েছে এগুলো মূলত ওই কারণ থেকে নেওয়া জাহিলি যুগের লোকেরা যে কাফের ছিল মুশরিক ছিল আমাদের সমাজের একজন একেবারে সবচেয়ে মানে অজানা ব্যক্তিটাও তারা এই অপকর্ম এই অন্যায় এবং এই অপরাধ গুণাহ করার কারণেই কাফের থেকে থাকে তাহলে পরবর্তীতে যেগুলো যদি করে জানতে হবে একটা করে করবে ওই যুগের সদস্য হবে তা আমরা সেটাই লক্ষ্য করেছি কোরআনের থেকে যে এই কাফেররা যে সমস্ত মতবাদ দিয়ে কাফের ছিল তার একটা হলো আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা কারিতে বিশ্বাসী ছিল যারা কাভা শরীফের তো অফ করতো হজ করত উমরা করতো তারা আবার কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটি মূর্তিও রেখেছে এগুলো মূর্তি নয় এগুলো মূলত তাদের দৃষ্টিতে সৎকর্মশীল ব্যক্তি ছিল এদেরকে তারা স্মরণে রাখার জন্য এবং তারা বিশ্বাস যারা আল্লাহকে বাদ দিয়ে অলি আউলিয়ায় বিশ্বাসী ছিল তাদের যুক্তি ছিল এটা যে আমরা মূলত এদের এবাদত উপাসনা করি না আমরা এদের এবাদত করি এই জন্য যে এরা সৎকর্মশীল আল্লাহর প্রিয় বান্দা আমরা পাপি তাপি বান্দা ডাইরেক্ট কিভাবে আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা করি এটা তো একটা বেহাদবি আল্লাহর জন্য অতএব এরা ছিল সৎকর্মশীল এদের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে চাই এইটা একটা দর্শন আরেকটা দর্শন হলো ছিল আর একটা হলো যে আল্লাহর কাছে সুপারিশ ছাড়া সুপারিশ কারি ছাড়া কিভাবে আমরা পৌঁছবো এই দুই যুক্তিতে তারা কিন্তু মধ্যস্থাটা জাহিলি যুগে আবিষ্কার করেছে এটা হয়তো আগে থেকেই নোহনবীর যুগ থেকেই শুরু হয়ে আল্লাহ জাহেল ছিল কাফের ছিল মুশ্রেক ছিল এই অপরাধে কোনো মুসলিম যদি জড়িত হয় তারও অবস্থাটা ওরকমই হবে এটারই আমরা পরিভাষা বলতেছি ইসলাম ভঙ্গ হয়ে যায় সম্পূর্ণ আমরা চমৎকার শুনলাম যে বিভিন্ন মুসলমানদের মধ্যে এমন একটা ধারণা বাস করে যে আমরা আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবো না আমাদের মিডিয়া দরকার হবে মাধ্যম দরকার হবে এই ধারণাটা অনেকটা এসেছে অন্যান্য ধর্মের প্রভাব থেকেও যেমন আমরা দেখি খ্রিশ্চানদের মধ্যে আছে পাদ্রির মাধ্যম ছাড়া কোনো মাপ করানো যায় না এই জন্য কোনো ধর্ম যাজকের কাছে যেতে হয় এবং তাদের মাধ্যমে মাধ্যমেই মাপ করাতে হয় আর এই প্রেক্ষাপটে কিছু মুসলমানদের মধ্যে এমন ধারণার সৃষ্টি হয়েছে আমরাও কোনো ইমাম ছাড়া কোনো ওলি ছাড়া আল্লাহর কাছে সরাসরি চাইতে পারবো না আল্লাহর কাছে আমি কীভাবে মোনাজাত করব মোনাজাত করবে আমার পক্ষ থেকে আরেকজন এই জাতীয় একটা চিন্তা মুসলমানদের মধ্যে কোনো কোনো হ্যাঁ আমাদের শিক্ষক আছেন তারা আমাদেরকে শিখাবেন আমাদেরকে দিন জানাবেন কিন্তু তার মাধ্যম নন মাধ্যম নয় কারণ তিনি আল্লাহর কাছে এমনকি আমাদের সমাজে খুব দুর্ভাগ্যজনক এমন আছে যে মুরগি জবাই এর জন্য আল্লাহ হয়েছে না সেটা একটা এবার আমি নিজেই করতে পারি কোরবানি হয়ারাহারের দিনে আমরা বেশি লক্ষ্য করি যে মানুষ কিন্তু এটা এই চিন্তা চেতনা আমাদের মধ্যে জাগ্রত করছে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ছে যে না আমি আল্লাহর সাথে সম্পর্ক তো আমার সরাসরি নয় এখানে মধ্যস্থতাকারী থাকবে এই ব্যাপারটা যদিও এখানে স্বাভাবিক কিন্তু এটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যেমন খ্রিস্টানদেরকে তাদেরকে প্রকৃত দিন থেকে বিতাড়িত করে দিয়েছে তারা বলছে যে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর পুত্র দরকার আছে এবং আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে হজরত ইসি আলাই ইসলাম এবং আল্লাহর পুত্র বানিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাদের উপর এত বেশি নারাজ হয়েছেন যে বলেছেন এমন কথা তারা বলে যেটা যেই কথার ভারটা এত ভয়াবহ এটার কারণে আসমান ভেঙ্গে যেতে পারে জমিন টুকরা টুকরা হয়ে যেতে পারে পাহাড় টুকরা টুকরা হতে পারে জনাব আকাম সাহেব এবং জনাব মাহমুদুল হাসান যা বলছিলেন তাতে আমাদের কাছে খুব একটা স্পষ্ট হয়ে গেল আমরা বলতে পারি যে ইসলাম আসার পূর্বের লোকেরা माध्यम धरत आल्लार किए स्प जोन मजिदे आयात प्रमाण कर तेरत अपराधर विषय सूपारिशमें साराते तरा लोक धरत किस चाहते हम एक लोकर माध्यमे जो है तोक धरत यहुदी ख्रीस्टान ये धरे आस बुझल जेने मुसलिम क्या जरा मुशरिका इहुदी ख्रीटान तीन व्यवहार करी मुसलिम जी मुसलमान करी धरेते हैं जो तरह क्या ग्रहण कर যে এই পথ অবলম্বন করলে ইমান ভেঙে যাবে অথচ আল্লাহ আল্লাহতালা এত দূরে যাওয়ার জন্য বলেননি এত সহজ পথ আমাদেরকে দিয়েছেন আল্লাহ যে রাজা ধীরাজ ফকির মিসকিন বড়ো ছোটো জ্ঞানী অজ্ঞানী সব সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবে তা হলো আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সানা পড়ে আউজুবিল্লা বিসমিল্লা বলে বলবে দর্শক অল্প সময়ের জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থাপিত হব ততক্ষণে সঙ্গেই থাকুন আসসালাম দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्यता बोला देख सत्यमोचन प्रति शुक्रवार बुधवार रंगल दे रे आठ टे भारत पीस टी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 सुप्रिय दर्शक श्रोता सामान्य समय बिरती যারা সঙ্গে আছেন অনেক ধন্যবাদ বিরতির পরে আবারও আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা আত্মনিয়োগ করছি যে কথাটা আমাদের শাহাব্দ আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিলেন আল্লাহ রাসুল আমাদেরকে বলে দিলেন যে এইভাবে বলো আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা রাহেম তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু মা আলিক ইয়ুদ্দিন তিনি হচ্ছেন বিচের দিনের মালিক। এরপরে আল্লাহ বলছেন হাতে আছে আপনি চান মাধ্যম কাটা কোনো মাধ্যম লাগবে না মাধ্যমকে একবারে আল্লাহ এমনভাবে না নাকচ করেছেন আর রাসুল সাল্লাহ নাকচ করার এমন মাধ্যম দিয়ে দিয়েছেন পৃথিবীর কোন মানুষকে কেমাত আছে তা মাধ্যম ছাড়াই আদায় করতে পারবে আল্লাহর আল্লাহর বানানো পথ অবলম্বন করলে আমাদের ইমান ভেঙে যাবে একথাই চূড়ান্ত যে শুনছিলাম আমি আসলে মাখলুক বান্দা এবং অন্যান্য সৃষ্টি তার মধ্যে আল্লাপাক মানুষকেই সবথেকে বেশি মর্যাদা দিয়েছেন আর এই তিনি তার সাথে সম্পর্ক রাখার জন্য কোনো মাধ্যমের ব্যবস্থা রাখেন আমরা খালেকের কাছে যে কোনো সময় আমরা সব কিছু করতে পারি পৃথিবীতে এখন যেমন দেখা যায় রাষ্ট্রপ্রধান তো পরের কথা অফিসের বস যিনি তার কাছে যাইতে হইলেও প্রোটোকল মানতে হয় করে তার থেকে সময় নিতে হয় এখানেই হচ্ছে বেশ আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন এই যে মাধ্যমের ব্যবস্থা ইসলামের শুরু থেকে শুরু হয়েছে এরা ভালো মানুষ ছিল কিন্তু পরে তারা ওইটাকে এলাহাবানিয়ে মাধ্যম শুরু করেছে আচ্ছা এটাকেই আল্লাহ রবুল আলমিন সম্পূর্ণভাবে নাকচ করে দিলেন সুরাব ইউনুস আল্লাহ আতুন তোমরা কি আল্লাহকে এমন খবর দিতেছো যেটা আল্লাহ সম্পর্কে জানান না আল্লাহ সেটা সম্পর্কে জানান এটা কেমন কথা হবে আল্লাহ এখান থেকে এটাকে লজ্জা আর ওইটাও আপনি ওটা আলোচনা করেছেন মান আবুদুহু জুলফা একবারে কাছ কাছে নিয়ে দেব আচ্ছা এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার যদি যেতে হয় তাহলে কোনো মাধ্যমের প্রয়োজন নেই কিন্তু এখানে একটা কথা আছে আমরা নবীদেরকে দেখি নবীদের কাছে উম্মত কিন্তু দোয়া চাইছে যে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো যেমন বন ইসরায়েল মুসা আলিয় ইসলামকে বলছেন খোয়ালুজলাহ রব্বাকে ইবঈল্লাহি কয়ালুজলাহ রব্বাকে ইব ইন আলাউ তো নবীর কাছে দোয়া চেয়েছে তুমি আল্লাহর কাছে দোয়া করে আমাদের এই জিনিসটা নিয়ে আসো এরপরে যেমন নাকি আসতেছে যেমন রসুল উল্লাহ সাল্লাহ আলু ইসলামের কাছেও দেখা যাচ্ছে সেখানে বলা হয়েছে দোয়া চেছে ও দোলি কাজে এক্ষেত্রে যেটা আমরা বলব আমরা মাধ্যম এটা ওসিলমধ্যে যেটা আপনি বলছেন দিয়ে আসবে সেটা আসবে সেখানে আসবে এটাও কিন্তু এটার মধ্যে একটা মাধ্যমের রূপ পাওয়া যায় এখানে সেটা হচ্ছে এই যে যেমন আব্বা আম্মার কাছে দোয়া চাওয়া আব্বা আমার জন্য দোয়া করবে মা আমার জন্য দোয়া করবে হাদিস এর মধ্যে আসছে মুরব্বী যখন তার সন্তানদের জন্য দোয়া করে সেটা আল্লাহ পাক কবুল করে যখন দোয়া করে সেটা আল্লাহ সেটা আছে এটা কিন্তু মাধ্যম না এটা আল্লাহরই একটা নির্দেশ আমরা পালন করছি এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে সরাসরি মাধ্যম যেটাকে মনে করা যেমন আমি পরিষ্কার বলি আমাদের দেশে না সরব ওয়ার্ল্ড আফ্রিকা থেকে আরম্ভ করে আরব দেশের বিভিন্ন দেশে সুদান মিশ ইত্যাদি অনেক দেশে আমাদের পাক ভারত এমন কিছু লোক বেরিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করুক বা আল্লাহ তাদের হেদায়াত দিকে আমি কী বলব আর জানি না তারা মানুষকে এভাবে বুঝাতে সক্ষম হয়েছে যেটা আমাদের মাহমুদ বলেছেন আমিও সেটা বলতাম কিন্তু এসছে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তারা যেমন বলে যে মাধ্যম ছাড়া তুমি কি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে हिजबुल्ला सहेबर का अवगत हलम से भावते चाची सम्मानित दर्शक मंडल निश्चित भाव ए विषय विश्वास रखबे पवार बेपारे मध्यम धरले अवश्यता सरक तक अपना ईमान थकबेना अपनी निजे आल्लाहर का दुआ कर दुआ करते बोलु रसुलर जमाना थे सहबीदे एकाधिक घटना के प्रमाणित রাসুল সাল্লা কথাও বলেছেন যে কেউ যদি কারো জন্য দোয়া করে তাহলে সেই দোয়া বেশি কবুল হয় যদি কেউ কারো জন্য দোয়া করে তাহলে বেশি কবুল হয় সাথে সাথে আপনার আনাস রাজি আল্লাহ তাল বলেন যে আমার মা একটা কাপড়কে কে দুই টুকরা করে আমার শরীরে উপর এবং নিচে পরিয়ে আল্লাহ রাসুলের কাছে নিয়ে গেলেন আল্লা রাসুলের কাছে নিয়ে গে বলছেন ছোট দোয়া দিন তখন আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ বার লাহু ফেমার আল্লাহ তুমি আনাস কে দীর্ঘজীবী করো তুমি অর্থ সম্পদ ছেলে বেশি করে দাও তাকে মাফ করো তার প্রতি দয়া করো তাকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও যে এই দোয়া চাওয়ার ভিতর কিন্তু অশিলা হয়ে যেতে পারে নিষিদ্ধ অশিলা যদি দোয়া দেওয়ার কেন্দ্র খুলে বসে কেউ হুজুর দোয়ার জন্য কেন্দ্র খুলে বসে সব নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ সেটা চলবে না বরং আপনার হাতের নাগালে আশপাশে আপনি পাচ্ছেন যাদেরকেবল এরকম সৎ কর্মশীল জীবিত ব্যক্তির কাছে দোয়া চাইতে পারেন এটা তো দলিল দ্বারা সাব্যস্ত কিন্তু দুয়ার কোনো কেন্দ্র থাকতে পারে না হুজুর এক জায়গায় বসে আছে দোয়া নেওয়ার জন্য আমি পুরাটা তর্জমা করছি না সময়ের অভাব আল্লাহ যেটা বলছেন সেটা কি আমার সম্পর্কে যদি তোমার কাছে আমার বান্ধারা জিজ্ঞাসা করে আল্লাহ তোমার কথা এত তাড়াতাড়ি সমাধানটা দিচ্ছেন যা তুমি বলো এটাও বলছে না বলছেন কি নিশ্চয় আমি সন্ন্যিকটি আছি বুঝি বুধ আমাদের দেয় দান দোয়াকারির আমি দোয়া শুনবো যখনই সে দোয়া করবে অতএব আমার দোয়ায় ডাকে তারা সারা দেখ এখন কত হলো আমি যদি বলি যে আল্লাহ ওই পীর সাহেবের বাড়িতে যেয়ে বসে আসে জি যেখানে দোয়ার কেন্দ্র খুলে বসছে একটা রাখতে হবে এখন এই বিষয়টাও কিন্তু এটা কিন্তু মধ্যস্থতার পর্যায়ে যায় যেটা নিষিদ্ধ আসলে যেই মধ্যস্থির কারণ এবং এই আলোচনা গুলো থেকে সতর্ক হয়ে যাবেন যে আল্লাহকে খুব ভালোবাসতে হবে এবং খুব নিকটে মনে করতে হবে আমরা আল্লাহর খুবই নিকটে আছি এবং যখনই আল্লাহর কাছে আমরা যাব আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দিবেন আল্লাহ বারবার বলছেন উদী আমাকে ডাকো আমি তো তোমাকে সাড়া দেওয়ার জন্য বাবা পীর কারো দরকার নেই চাও আমি আছি সমুদ্রের উত্তাল জঙ্গলের যেখানেই আমরা বিপদগ্রস্ত হয়ে সেখানে আল্লাহ আছেন আল্লাহ আরো বলছেন তুমি যখন কোনো অন্যায় করে ফেলো তখন সাথে সাথে আমাকে স্মরণ করো এবং তুমি জেনে রাখো আমাই গো ফেরুদ্দনু বা ইল্লা আল্লাহ ছাড়া কে গুনা ক্ষমা করতে পারে আমরা গুণা করে অনেক সময় অন্যকে জানাই আল্লা নবী সতর্ক করেছেন বোকা বলেছেন যে রাতের অন্ধকারে কোনো গুণা করেছে কেউ জানে না কিন্তু দিনের বেলায় সে অন্যদেরকে বলে বেড়ায় কোনো ইমামকে বলে দেয় কোনো আলেমকে বলে দেইটা তো জানানোর দরকার নেই কোনো সাক্ষী বানানোর দরকার নেই বরং আমরা আল্লাহরের কাছে গুণা মাপ যাব। একজন খ্রিশ্চান এই আয়াটি শুনি তিনি আশ্চর্য হয়ে গেলেন যে সরাসরি এত সম্পর্ক এই আযাটি তাকে ইসলাম কবুল করার জন্য করেছে হ্যাঁ আমরা আমাদের আশেপাশের অন্য কারো কাছে দোয়া চাইতে পারি কিন্তু সেটা যেন মধ্যস্থতা পর্যায়ে আমাদেরকে না সফর করে নাশক শ্রোতা আমরা এই আলোচনার শেষাংশে শেখ মাহমুদ যে কথা বলছিলেন এবং শেখ আকরামুজামান সহ আলোচকবৃন্দের সকলের কথা একটি দিকে ইঙ্গিত করে তা হল এই যে আল্লাহ এবং বান্দার মাঝখানে আমরা যেন দোয়া করার ব্যাপারে কোনো মধ্যস্থতাকারী বা একটা মাধ্যম গ্রহণ না করি সেটা কোনো খানকায় যেয়ে হোক কিংবা কোন ভ্রমণের সোয়ারিতে উঠে কোনো আস্তানায় কোন খানকায় কোথাও না अल्लाह तरह बंदा। बंदार आकुलरिया श्रवणकारी आकुली बुकुली उपासना आराधना पूजा अर्चना जै किच रही है जा चावा पावा सबकिछ बंदा आल्लाह सुबहन आहतर का एक निभृत निर्जन निसब्ध प्रकोष्ठ भेतरे आल्लास्थापन कर आल्लाह सुबहन आह तला बंदार दो कबुल कर बेपारेश्रुति दान कर सबधरण मध्यस्थता के আমরা একেবারে দূরীভূত করে দেই ওর থেকে বিরত থেকে একাগ্র চিত্তে খালেস নিয়েতে আল্লাহর কাছে আমরা যাচা মাঙ্গা আমরা করি উপাসনার করি আকুলি বিকুলি করি চাওয়া পাওয়া তার কাছেই তুলে ধরি ইনশাআল্লাহ তিনি কবুল করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্বের আমরা এখানেই পরিসমাপ্তি টানছি ইল্লা শাহাদ আস্তম ফরকিলামুক রহমত আল্লাহ ওবরকত رسول الله محمد رسول الله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 जकत दान अर्थ पाठाते एक तीन दुई তিন আট তিন সুইফ্ট বিআইসি খেউ এ আর এ ওয়াই জিবি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিসার সমাধান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 देख इन श्रेष्ठत आज रे दस टाय बांगे और दस टाय भारत पीछी